واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلال وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم اهدنا الصراط المستقيم সমস্ত প্রশংসা সমস্ত তারিফ শহান সুবাহ সাপ্তাহিক দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তির সর্বশেষ নবী মাহমুদ সাল্লাইের ওপর রহমত এবং করুন হক সাহাবাহাম তাবেন মুস্তাহিদিন পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠিত সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে করিম সুরফাতে কি একটা সুতরা আয়াত হাসি ইনশা আল্লাহ এর আলোকে সংক্ষিপ্ত আলোচনা পেশ কর মোয়ামা তফিকি ই সম্মানিত উপস্থিতি বর্তমান যুগে বা প্রতিটা যুগে সব সবসময় পৃথিবীর মাংসর হাসাত একটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে সিরাতুল মুস্তাকিম হেদায়ত ফাওয়া সত্য সঠিক ফতে থাকা সত্য সঠিক ফতে সিনা সত্য সঠিক ফত ঠিকা থাকা সত্য সঠিক পদরে অনুসন্ধান হতে গিয়া এই ওম্মার আগে যেসব ওম্মতরা আইসিল যেসব ওম্মতলার হাসাত নবী অহল আইসলা তারা সত্য সঠিক হেদায়তর ফতে চলতে গিয়া বিভিন্নভাগে বিভক্ত হয়ে গেছে আমরা একটা বহুল প্রচলিত হাদিস জানি যে হাদিসের কাছ থেকে আমরা জানছি হাদিসের মাধ্যমে আমরা এটা জানছি যে রসুল সাল্লাহি সাল্লামে হইসেন যে বনি ইসরা অকল তারা একাত্তরের বাকে বিভক্ত হয়ে গেছে প্রত্যেক দলেই প্রত্যেক বাগেই তারা নিজেরা দাবি করছে তারা হেদায়তের তারা সঠিক সোজা রাস্তার উপরে আসে যে জান্নাত ফাওয়া সত্য প্রত্যেকের আকাঙ্ক্ষাই লেগেছিল হতেল মুস্তাকিম ফাওয়া কিন্তু এইটা করতে গিয়ে তারা কিন্তু একত্রর ভাগে বিভক্ত হয়ে গেছে তারপরে নাসারা ইসা আলাই ইসাল্লামর উম্মতেরা তারা বাহত্তর বাঘে বিভক্ত হইছে এবং প্রত্যেক বাগেই নিজেদেরকে দাবি করছেন যে তারা তার হকরফ আছে তারা ঠিক আছে তারা প্রকৃতই ঈশা আলাইম অনুসারী যারা তারা তাদের যারা তারা হয় যে যী শুখ্রিস্ট তারপরে রসুল সাল্লাহ আলাইসাল্লামে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন যে আমার উন্মত হল আমার উন্মত হল তেহত্বর বাগে বিভক্ত হইবান আমরা নিশ্চয়ই আমরা জানা আছে রসদ সাল্লাহ আলি সাল্লামে দিনের বেআারে কোনো কথা তার নিজেতেই গুণকতা হইতানা যা আল্লা সুবাহান হাসাত অহিয় কর্তা সেটাই হইতা আল্লা সুবাহান তালায় রসুল সাল্লাহ নিজেতেই গুণকতা বানাইয়া হইলে তান রে এইভাবে আমরা রেখুন থ্রেট এইভাবে থ্রেট দিছ হন যে কোরআনআল করিমার মাঝে তাহলে তান কিতা হলেন সারক খাটি দিলেন এবং আল্লাহ সুহান এবং যা হইন দিনের ব্যাপারে এই জন্য রসুল সালি সাল্লামে কইসন যে আমি হাজা হুফা হুয়াহুন আমা আমাকিয়া যে আদেশ আয় যেটা ছাড়া যদি অন্য কোনো ফত অন্য কোনো ফতে চলা হয় তাহলে অন্য কোনোটা চলা হয় তাহলে ফাহু আর সেটা বাতিল এটা বাতিল মানে কিতা এই আমরে না বুঝতে গিয়া প্রসুত চলেছিলাম কিতা লইয় বুঝতে গিয়া আজকে মুসলিম উম্মাহ এই যুগ দেখি যে দুঃখ লাগে কষ্ট লাগে যে যারা রেখা হয় মোনাজিরে জবান যারা রেখাওয়া হয় যে মাহাদিস শাইফল হাদিস তারপরে আল্লামা ও তা নিয়ে ডিগ্রি তারাও যে। রেডিও টেলিভিশন এই গাড়ি এগুলা কিতাব এদাত নাইনি এগুলো আমরা মানতাম না অথচ রসুল সাল্লাহামে রেডিও টেলিভিশন কম্পিউটার ইতা আবিষ্কার করবার লাগি ইতা বুঝাইবার লাগি ইতার লাগিয়েছেন না তাই তাই নাইছেন দিন শিকা শিক্ষা ইবার লাগিয়া তাই সালাত কিলা আদা করবার লাগি আল্লাহরে জিকির করতাকিলা আল্লাহর নিকটবর্তী থাকিলা আপনি মসজিদে ডুব থাকিলা মসজিদ থাকি ইবাদতের যে বিষয়গুলা চাকচিক থাকলোনে তাই এম এক যুগ আহি যে যুগ আছে না রসদ সালি ইসালামে যে দিন লই আন রসদালামে যে খতা গুলা হয়েছেন এগুলা দিনের কথা তাই দুনিয়ার ব্যাপারে দুই এক রসদ সোল্লোলাম হাদিসটাকে আপনি পাইবা সহিখারীর হাদিস শহী মুসলিমের হাদিস দুনিয়ার ব্যাপারে রসদসোল্লাহাই মাঝে মাঝে ইন্টারফেয়ার আমরা যদি ইংরেজি দেখো ইন্টারফেয়ার ঘষলা মানে তাই নিক গিয়া তাই সিলেটি ভাষা নাক যখন যে সমস্যা গেছে তখন ব্যাপারে তুমি জানো একটা বিষয় হইল গিয়া যে তাই এখন মদিনাত গেলা মদিনাত যাওয়ার দেখলা যে তারা পুরুষ এই খেজুর গাছ রেণু আর মহিলা রেজুর খেজুর গাছ রেণু তারা একত্রিত করে আর এতে তারা ফল ভালো হয় রসদ সাল্লা হইলে একটা না করলেও হয় না রে সাহবাই মনে করল যে রসদ আমার দিন লাগিয়া তাই যেটা খুবা তাহার কথা তো আল্লাহর কথা তারা চিন্তা তারা এই বছর আড়িটা এই বছর কি ধল একবারে কমি গেল রসদাল্লামে খইলা যে তুমি তাই দিনের দুনিয়ার ব্যাপারে তুমি বেশি জানো কারণ দেখলাই যে তাইন এই ব্যাপারে তাই তার এই ব্যাপারে তার এক্সপার্ট নাই তাই এই ব্যাপারে আল্লা সুবহানার তার নির্দেশনা না তাই এই ব্যাপারে যখন খোয়া গেছেন তখনও এইখানে গিয়ে আলে সমস্যার সৃষ্টি তখন কইছেন এই ব্যাপারে তুমি জানো কিন্তু দিনের ব্যাপারে রসদ্দাম যেখানে কইন সাহাবাহেরামকলে একটার আক্রিয়া দর্শন এবং এটা এইখানেও তারা কিতাব করছেন না কোনো ডিলামি করছেন না এবং রসদ্দ সোল্ল্লাহ ইসলামে যে নির্দেশনা এই নির্দেশনার তারা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছেন সঙ্গীসী তারার এই প্রশংসা করে রাধুয়ানহম তারা প্রশংসা করছেন যে তারার প্রতি আল্লাহ সুবাহান খুশি হয়ে গেছেন এবং আমরারে আল্লাহ সুবাহায় তারার পদাঙ্ক অনুসরণ করিয়া করবার লাগিয়া তারা আল্লাহ খান দিন বুঝবার লাগিয়া কইসেন সুরানিসার একশো ফোন নম্বর আয়তাল্লাহ সুবাহান যে মুমিনদের রাস্তার বিপরীতে যারা চললো এই কেন মুমিনদের রাস্তা বলতে আন যখন নাজিল হইছে তখন মুমিন বলতে সাহাবাহ আমরা দিয়াল্লা আজমাইন তারা লাহান খরি আমরা আর আমরা দেখি রসদ সাল্লাহ ইসলামের সেই হাদিস যে হাদিসের কথা তখন রসদ সালাম সেই যে সেই যে মানুষগুলো হইব তারা খারাপ রসদাম এই নইেন সে একটা হাদিসের মাঝে হুয়াল জামা সেটা হইলো আল জামাত অন্য হাদিসের মাঝে মা না লাই হুয়া সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে ফটোগ্রাফি আসি আল জামাত বলতে সংগঠন না, যারা ইসলামিক সংগঠন হরেন তারা খুর আনুল কিছু আয়াত এবং কিছু হাদিস আছে এগুলার অপব্যাখ্যা করেন তারা যেন গিয়ালে দেখলাম ওয়া তাসিমে হাবলিল্লাহ জামিয়া সবে হৈরাজে হাবলিল্লা জামিয়া মানে আমরা হৈরা হাবলিল্লাহ জামিয়া আর দরাই রা হইয়া যে আল্লাহ রুজ্জু ধরো আর হাসিকা কইলা দলরে দলরে কি রশিদ গিয়া দরা। আর আল জামাত যত সংগঠন বাংলাদেশও আছে পৃথিবী আছে ইসলামী সংগঠন তারা আল জামাতর হাদিস আল জামাত তারা ইগ্ন সংগঠন আগরতলায় স্বীরতলা করে দিছে সংগঠনে তানজিম সংগঠন অসংখ্য হইতে পারে এর মাঝে হালাল হইতে পারে আল জামাত আমরা রসদালামর হাদিসা যদি আমির দুইজন হইন তাহলে দ্বিতীয় জনটা কতল এখন বাংলাদেশেও বা পৃথিবীতে আমির আস হয় যেমন খাটিত এই দ্বিতীয় জনটা খাটার কথা সাধারণ মানুষের কইসেন কন্যা আমরা তো খাটিয়ে দিতে এটা ইসলামী রাষ্ট্র যারা ক্ষমতার প্রতি আদেশ রসদ্দাল্লা ইসলামের সব আদেশ সবার প্রতি নাই আল্লাহলে সাহাবায় তাবেইন তাবে তাবে তারপরে সালফে সালিন এগুলো পার্থক্য করছেন যে কোনটা রাষ্ট্রের খাজ কোনটা পরিবার প্রধানর খাজ কোনটা আমরা জনগণর খাজ এগুলো আলাদা করছেন সব অর্ডার সবর লাগে না আমরা সমাজে একটা সুরা মায়েদার ছাপ্পান্ন নম্বর আয়াত ফালা ওর বিকেলায়ু মিনুন হাত হাকিম ও কাফিমা সজারিন এই আয়াতর সানের নজর হিসেবে দুইটা রেয়ত ইবনে কাসির আনছেন ইমাম ইবনে কাসির হাদিস পিত্তিক তফসির এই তফসিরর মাঝে এই মা এখানেও দুইটা ঘটনা আনছেন যে এই আয়াত নাজিল আর না জিল্পেক্ষাপটে জাল্লা সুবাহান তালায় যে এই আয়তটা নাজল করছেন এর প্রেক্ষাপট সম্পর্কে দুইটা আয়ত আনছেন এর মাঝে একটা শহীদ বুখারীর রায়ত আর এটা এলগিয়া মসনদে আহমদের রায়ত আমরা শহীদ বুখারীর আমরা সমাজের মানুষ জানো না কারণ মাঝে মজা নাই কোন মাঝে মায়ের নাই নাই আমরা জানি কোনটা যে মসনদে আহমদর মুরসালসান যেটা বর্ণিত হয়েছে যেটা শহীদ নায়কটা আমরা জানি কারণ সব ও এইটাই বর্ণনা করছেন যে রসদামের হাস বিচার করারসামেরা রসুল গড়তেলার আনিয়া খাটি দিলা এটা সহি সহি কিতা যে সহিউল বুখারি যেটা আছে যে রসদ সাল্লাহি সাল্লামের আত্মীয় এবং একজন আনসারী সাহাবির মধ্যে ফানিল বিরোধ লাগছে ফানিলে যখন বিরুদ্ধে লাগছে একজনের উফর জমি একজনের নিচর জমি রসুল সাল্লাহ আলাইস্লামে সিদ্ধান্ত দিলা উফরি তার আত্মীয় জমি আর নিশ্চয় সেই আনসারি সাহাবের জমি রসুল্লা সিদ্ধান্ত দিলা যে তোমার ফানি দরকার অনুযায়ী ও তুমি গীতা করিও তুমি তানটা দিলেই তখন এইনুটিয়া কইলা যে তাই তো আপনার মানে রসুলের বিরুদ্ধে তাই সজন প্রীতির অভিযোগ আনলা তখন রসুল সাল্লাহ আলাই কইলা যে তোমার কইরা যে তোমার দেওয়াল যে তোমার দেওয়াল পুরা বড়িয়ে আনলে তারপরে এই আয়ারটা নাজিল এই প্রেক্ষাপটে ওই ব্যক্তির ব্যাপারে যে রসুদাল ইসলামের সিদ্ধান্ত দেওয়ার পরে সেই সিদ্ধান্ত চেছে অন্তর দিয়া মানিয়া নিতে না সম্মানিত উপস্থিতি তো আমরা যে কথা হওয়া ইসলাম যে উম্মতে মোহাম্মদ আমরা বিভিন্ন ভাগে বিভক্ত সালি সাল্লামে হইছেন এখন সেই যে একটা দল যারা জান্নতে যাইব একটা দল যারা একটা দল যারা মুক্তিপ্রাপ্ত দল থাকবো সেই দলের কোনো নাম রসুদাহ আলি সাল্লামে হইয়া গেছেন না এটা নাম দিয়া লামাজাবি দিয়া আহলে হাদিস দিয়া সালাফি দিয়া গয়ের মুকাল্লি দিয়া আপনি আল জামাত আর বৈশিষ্ট্য কিতা কই অন্যিস একটা হাদিস আর একটা হাদিস ব্যাখ্যা করে মা আনা সাহাবি আমি এবং আমার সাহাবিরা যে ফটোরফি আছে তারা রওনা দিছেন প্রতিমধ্যে গিয়ে আসরের সালাত অফ হয়ে গেছে সময় হয়ে গেছে তখন ইনো দুই বাঘ হয়ে গেছেন এক ভাগে হইলা রসুদাহামে জায়গা দিয়া সালাদ করা আদায় করার অর্থলিয়া যে আমরা তাড়াতাড়ি আমরা আরো না রসদালাম হনক গিয়া সালাত আদা কর তৈব আমরা হনক গিয়া সালাত আমরা তো ইলাম দুই গ্রুপ হয়ে গেলে লাগিয়ে যাব তারা মায়ের না এই যে যারা আসর সালা কিনা আদায় করছেন না তারা এসার এসার রক্ত তারা আসরের সালাতা দেয়া করছেন এটা হয়ে গেল মত পার্থক্য হয়ে গেল যে বিষয়টার সমাধান করা দরকার তারা যখন বেক করিয়া রসুদ মদিনা তাইলা রসদামের ঘটনা হইলা রসদরে কিছু না আর রসদামেরাকরির রসদামে যেটা সমর্থন হরেন রসদালাম এনে করে সমর্থন হল দুই পক্ষের বৈশিষ্ট্য কীতা আসল রসুলের কথার একগুড়ের ডাইরেক্ট মিনিং এতে আমরা অর্থ হয়ে গেছে আল্লাহ সুবহান সালাদ নির্দিষ্ট সময় আদায় করতে আমরা নির্দিষ্ট সময় সালাদ আদায় করব আমরা দেশ যে কথার পাখা একটা কথা আমরা দেশের কিছু মানুষ আছে বা আমরা যারা জ্ঞান ক্ষম আছে আমরা যারা আলে মোলামার কাছা বইয়া দিন শিক্ষা করছি না কিছু বাংলা বই পড়িয়া কিছু হাদিস পড়িয়া কিছু ওয়াজ পড়িয়া শিখছি তারার মাঝে দেখবা আনে যে একটা কথা আছে আমি শহর ফাইলাক কোরআনও দেখবো যদি কোরআনও না থাকলে তাহলে হাদিসও দেখবো এটা কমন কথা যে কোনো বিষয়ে আমরা কোরআনও দেখবো কোরআনও না থাকলে হাদিসও দেখবো না এটা আলাদা করা যাইতো না ইবাদত আমরা আল্লাহ সুবাহান তাল্লাহার করি আর অনুসরণ করি মাহমদ সাল্লাহি সাল্লামর কিন্তু রুলিং যখন বাড়াই তৈব কোনো মাস আল্লাহ যখন বাড়িয়ে তৈব কুরআন এবং সুন্নাহ দুটাই একেবারে সমান কিন্তু খাওয়া যাইতো না যে আগে কোরআন দেখান দেখ আল্লাহ সুবহান আউ তালাহ ফা ইনতানা জাতুম ফি সঈম ফারুদ্দ ইলা রসুল কোনো বিষয়ে মতবার্ত লাগলে কিতা করো ফিরিয়া যাও আল্লাহ আল্লাহ রসুলের দিকে একলগে যাই থাকবো ইন না আল্লাহর কাজে যাই ম যদি না থাকে তাহলে তাহলে রুলিং যখন আইব আন এবং সুন্না দুটাই এলগিয়া একেবারে একটা পরিপূরক ইন না যে কারণ রসুল্লাহ ইসলামে যা কুছেন হাতেও কইস আল্লা থেকে এতে কালাম উল্লাগুলো আল্লাহর ডাইরেক্ট কথা প্রমাণিত আল্লাহান তো একটা ঘটনা আমরা পাইলাম যে আরেকটা ঘটনা আমি আপনার জন্য হই বহু যুদ্ধ রসুল সাল্লাহ আলাইস্লামে পঞ্চাশ জন তীরাজে হইলা যে তুমি দেন এই গিরিপথ এই দুইটা ফাড়র মুকো মাঝখানও তুমি দেন এইখানে থাকবে যদি দেখো যে আমরা বিজয়ী হয়ে গেছি অথবা আমরা আরি যাই আর তার ফলে তুমি দেন এই জায়গা থেকে লড়বাই না যখন মুসলিম বাহিনী বিজয় অর্জন করলো কাফেররা পালাইয়া গেলো তারাইল দুই বাগ হয়ে গেল দুবার ইয়া এক হইলে খুব মাইনরিটি খুব কম মানুষ আর এক ভাগ এলে মেজরিটি মেজরিটি হলে কইলা যে এই কথার অর্থ হইল গিয়া যে আমরা অন্য থাকতাম এর কথা হইল গিয়ে যে আমরা তো বিজয়ী গেছে এখন আমরা গিয়া তারা মুসলিম বাহিনী তারা বায়তুল মাল সংগ্রহ করার তারা গিয়ে সাধ্যেই যেহেতু আমরা বিজয়ী গেছে তারা বাহ্যিকভাবে অন্তা দেখা যে কাফের বাহিনী তো পরাজিত হইয়া গেছে গিয়া তারা অনেক মানুষ মারা গেছে তারা মালটাল ফেলাইয়া গিয়া গেছে গিয়া তারা কইলা না রসদুল্লাহ ইসলাম কইসেনি কেন থাকতেইব তারাই কেন থাকলা তাহার ফলে কি আমরা জানি যে খালেদ বিন ওয়ালিদের নেতৃত্বে তাই তখন ইসলাম গ্রহণ করছেন না তারা পরবর্তীতে এইদিকে অ্যাটাক করল এবং মুসলিম বাহিনী তারা মানে অনেক ক্ষতিগ্রস্ত হইলা সত্তর জন সাহাবি শহীদ হইলা এই ঘটনার সুসালিস্লাম আহত হইলা এখন দুইটা ঘটনা একটা ঘটনা তারা আগর ঘটনায় আমরা কিটা দেখলাম যে তারা মিনিংও নি মিনিং নিশ্লা তারা ঠিক যারা বাহ্যিক অর্থ নিশ্লা সরাসরি অর্থ নিশ্লা তারাও ঠিক আর এই ঘটনার দেখা গেল যে যারা মিনিং নিশোনারা কীটা করছেন তারা ভুল করছেন আর যারা সরাসরি অর্থ নিচ্ছেন তারা ঠিক আসলাম তো এই দুর্ঘটনাটা আমরা এই শিক্ষা পাই যে যারা সরাসরি অর্থ নিব তারা সব সময় করে ফিরে থাকব। আর যারা মিনিং নিব কোনো সময় ঠিক হইতে পারে কোনো সময় বলো হইতে পারে এক জায়গা দেখা গেল আসর তারা হিওন রসুলা কিন্তু ইনো তারা মিনিং নিতে গিয়ে তারা গীতা এবং এমন গলত হয়েছে যে দা সহি ওয়া লাগছে তারপরে দান শহীদ হয়েছে তারপরে সুসল ইসালাম আহত হয়েছেন অনেক সাহাবি অল আহত হয়েছেন সম্মানিত উপস্থিতি আমরারে সিদ্ধান্ত নিতেইব যে আমরা কোন ফক্রে তাহ আমরা কিতা যারা খালি মিনিং নিশইন তারার ফ্কে দামু না আমরা রসুদ সাল্লাই্লাম সাহাবাই কেরাম তারা যে এইভাবে বুঝছে এইভাবে বুঝতেই আমরা মাঝে একগুড়ো মানুষে দেখবা তারা খর যে আমরা কোরআন এবং সুন্নারে অনুসরণ করি আমরা মোকাল্লিদ নাই কিন্তু আপনি এগুড়ো মানুষের মাঝে ফাইবা যে তারা খর যে কোরআন সুন্না বুঝতেইব খাল্লা খান খর আমাল্লাহ খান কোরআন বুঝবার লাগে বুঝতেই সালফে সালিনাল্লাহ খান আমি আপনি একটু আগে সুরানার একশো ফোন্ন নম্বর আয়ত্ত হয়েছেন আমল্লা সুখ খান মুমিনদের লাখান ফতে সাহাবি আখ্লি ইনক্লুড করছেন তার লগে তাহলে কোরআন সুন্না সাহাবি আখলাল্লাহ খান তারা যেইভাবে বুঝছেন তারা যেইভাবে বুঝছেন তারা লাখান খরি বুঝতেই এখন আমরার মাঝে অসংখ্য মানুষ সকল আছে তারা হয় আমাল সুন্না বুঝতেই আমল্লাহান আখলুল্লিম আখলাল্লাহ খান বুঝতেই سیلٹ شہروں যে কিছু বই আমরা سے যে লাঝাবীরা পালাবে কোথায় অবশ্য আমরা মাঝাবিরা পালাবে কোথায় এলা বই লেখতাম না আপনারা নিশ্চিততা হক যে আমরা যেসব বায়ুগুলো তারা ধৈর্য ধারণ করবা ধৈর্য ধারণ করবা এবং যারা এই বইগুলা লেখন তারা তারা লেখান যদি আমরা কোনো বাইয়েলা উগ্রভাবে লেখন তাহলে কি অবস্থা হইব সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হইব না এখন আপনি লেখলাম আলা মাঝাবিরা পালাবেন মাঝাবিরা পালা বেগায় এটা বই আছে না নাই মাঝাবিদের গুপ্তধন চার মাঝাবির এরকম কটুর দেওবন্দিদা এ ধরনের কটুর বই ওখানে আমরা এই বইগুলার লগে একত্রতা পোষণ করি না এই বইগুলার বক্তব্যের সাথে আমরা একত্রতা পোষণ করি না কিন্তু অপোজিট অপজিট সাইডে তো অসংখ্য বই ধরনের যে মাঝাবিদেরকে তো এই ধরনের এই ধরনের যখন ফতোয়া বাজি শুরু হইব তখন বিশৃঙ্খলা সৃষ্টি হইব এবং অনেক মানুষ আমি চিনি আমরা তারার লগে আমি নিজে তারার লগে তর্ক করছি হর মাঝাম মানা শিরিক দেওবন্দিরা সির্কর লগে জড়িত্লীরা এরা মসরিকার যে জানলাম তুমি কোন আলেম রে ফলো করো কোন আলেম বক্তব্য তোমার কোন আলেমের কোন আলেমর রেফারেন্স নাই আছে কিছু এই কীতা আপনার এখন যে ফেসবুক মুফতি কিছু আছে এই অনলাইন মুফতি মানে কিছু আল্লাহ মুফতি হকল আছেন যারা যারা বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন নাম কইসেন না বৈশিষ্ট্য কইছেন এতে হইব আপনি আমার মাঝে ওই বৈশিষ্ট্যটা থাকতে হইব আল্লাহ সুহান দান এই বৈশিষ্ট্য অর্জন করতাম পারি যে আপনি যদি এই বৈশিষ্ট্য না থাকে আর আপনি যদি এই দাবি করেন তাহলে দাবি করাই কোনো সাজে দিত না দাবিয়ে সাজ দেয় না তার প্রমাণ সাল্লাইসাল্লাম রসদ সাল্লা আল্লাহাম তারা নিজেদেরকে মুসলিম দাবি করতা তাদের এই দাবি খামে আইসেনা আল্লাহ সুবাহান তারার এই মুনাফিক হিসাবে চিহ্নিত করছে তাহলে মৌখিক দাবি কোন সময় সাজে আহত না যদি না আপনার আমার মাঝে এই বৈশিষ্ট্য না থাকে দাবি করিয়া আপনি আমি সেই মুক্তিপ্রাপ্ত দল সেই বৈশিষ্ট্য যে একটা বৈশিষ্ট্য আপনার স্মরণ করে দিতে সাহাবায় কামর তার বৈশিষ্ট্য গীতা আছে প্রশংসা করছেন তার সেই বৈশিষ্ট্য তারা আছেন রুহামা উবাইনাহুম তারা এখনের প্রতি অত্যন্ত আন্তরিক আপনি আমি আপনি আমি যদি কেউ ফতোয়া দিয়া কেউ খতা দিয়া কেউ যদি ইসলাম থেকে বার করি দিই তাহলে আমরা কোনো লাভ নাই কিন্তু তারা যদি ক্লোজ আনতে পারি তারা যদি খান্তা আনতাম তারা যদি আমরা দিন বুঝাইতাম পারি তারা যদি আমরা উগ্রতা পরিহার করিয়া আমরা যদি নরমভাবে কোরআন সুন্নার দাওয়াত তার কাছে ফুচাইতাম পারি যুক্তিপূর্ণভাবে তাহলে সেটাই হইল আমরা সফলতা সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহানও তাহলে আমরা এই হিকমতর সাথে দাওয়াত দেবার এবং ইলিম অর্জন করিয়া দাওয়াত দেবার তৌফিকদান আমরা অনেকেই আছে। অনেকেই অনেকেই আছেন অনেক বায়োলজি পরিচয় তারা দিন শিক্ষা করবার আগে প্রচারও লাগে যায় তারা দিনের দাওয়াত দেওয়ার সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তাহলে অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দাওয়াত না দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দাওয়াত দেওয়া শুরু করুন এবং খম গুরুত্বপূর্ণ বিষয়ে দাওয়াত দিলে দাওয়াতটা কেতা হয় দাওয়াতটা জোরালো হয় আকর্ষণীয় হয় যে রাফিয়াতে দাওয়াত দিলা আমিন বিল জাহার করিয়া দাওয়াত দিলা তাহলে ই আপনি ফটফরি জনপ্রিয়তা ভাইবা এগুলো তর্ক হইব কিন্তু আপনি যখন আকিদা লোয়া দাওয়াত দিবা খারণ অধিক গুরুত্বপূর্ণ বিষয় লোয়া দাওয়াত দিতে মাহমদ রসুল্লাহ যে এই সমাজন অনেক সমস্যা আছিল নারীর অধিকার আছিল না সামাজিকভাবে বিশৃঙ্খলা আছিল মারামারি আছিল তাইন কিন্তু এগুলার লাগিয়ে দাওয়াত দেননি যখন রসুল্লা রসুলই আইলা রেসালথের দায়িত্ব লই আই আলে তাইন তেরো বছর একটাই দাওয়াত দিছেন দাওয়াত একটাই দাওয়াত দিছেন লাই নীলালার দাওয় একটাই দাওয়াত দিছেন মানুষের আকিদা পরিবর্তনের দাওয়ৎ একটাই দাওয়াত দিছেন মানুষের চিন্তা চেতনার পরিবর্তনের দাওয়ৎ মানুষের চিন্তা যখন চেঞ্জ হয়ে যাব মানুষের যখন ব্রেইনও পরিবর্তন আইব মানুষের আকিতা বিশ্বাসে যখন পরিবর্তন আইব বাকিগুলো অটোমেটিকলি পরিবর্তন আইব আপনার মাথা যখন ব্রেন যখন আউট হয়ে যায় তখন আর শরীর স্বাস্থ্যসব্তা বালাত আখলে থামে আয় না আর যদি স্বাস্থ্যের অনেক অন্য অন্য অঙ্গ দুর্বলতা থাকে তাহলে কহিলা রাফেদ হাদিস আছে বুখার ইতে গি দেখা হেনা না আমরা রাফেয় না করার হাদিস আছে তো এটা দিয়া মানে আকর্ষণীয় ভাবে এবং তর্ক করা যায় অনেক বেশি মাথা যায় কিন্তু এটা দিয়া মানুষের একজন মানুষের যদি রাফে করে একজন মানুষে যদি আমিন বিল জাহার করে একজন মানুষের রসদালাম আল্লাহন সালাদ আদায় করলো তার যদি ইমানও দুর্বলতা থাকে তার যদি আকিদাত পরিবর্তন থাকে দুর্বলতা থাকে সে যদি খবর ফুজারি হয় সে যদি মাজার ফুজারি হয় সে যদি ফির ফুজারি হয় সে যদি ধর্ম নিরপেক্ষতাবাদী হয় সে যদি জাতীয়তাবাদী হয় সে যদি গণতান্ত্রিক হয় সে যদি জনগণই সকল ক্রমতার বিশ্বাস করে তাহলে তার সালাদ তার সিয়াম তার হজ তার জাকাত কোন সাজে লাগবো অনেক মানুষের আমি দেখছি রাফেদ লাইয়া আমিন বিল জাহেদিয়া নামাজ দিয়া কিতা কিন্তু তার দাঁড়ি নাই। আমার লগে একটা ঘটনা আছে মসজিদ একজনে আমারে জিগার করে টুফির কথা কর তার পকে টি আসিল টুফি পিঁধেছি পিন্দু টুফির বাদে জিগার করলাম ভাই আপনি কিতা খুঁজছিল আমি তো বুঝছি টুফি পিন্দি তারপরে জিক করলাম একটু দাওয়াত লাগিয়া কইলাম যে ভাই আপনি কিতা খৈলা কইলা যে আপনার মাথার টুফি আসিল না তখন তাই ইশারা আমার খৈসলামা আমিও তো ইশারা দিয়া কইলাম মানে আপনার দাড়ি বইল টুফি টুফি গুরুত্ব দিলা যে আমার মাথার নাই কিন্তু তার পূর্ণ বিষয় যে কোনটারে আপনি আগে প্রায়রিটিসাল্লামে বিভিন্ন ব্যক্তিরে আপনি দেখবা হাদিস হাদিস যখন পড়বা যে হাদিস পড়লে দেখবা একই প্রশ্ন কিন্তু আনসার দুই তিনটা আপনার সাথে উত্তম আমল কিতা জিহাদ করা সব উত্তম আমল কিতা সাল্লাহ করা সব উত্তম আমল কিতা যে পিতা মাতার করা রসদ্সাল আলি সাল্লামে রোগ একটা প্রশ্ন একটা কিন্তু আনসার আলাদা আলাদা এখানে কারণ আনসার দিচ্ছিল ফেরত পিতা মাতার প্রতি খেদমত করা এখন জিহাদ যখন শুরু তখন কইছেন যে অন অন জ্ঞা কিতা করতেই এনে দেখছেন আউতো সালাদা দুর্বলতা আছে কইছেন করো আপনি দেখতে হইব যে দাওয়াত যখন দিবা দাওয়াত আপনি দেখতে হইব যে প্রায়োরিটি জেরে দাওয়াত দিলা তার কাছে কোনটা তার আকিদা বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে সম্মানিত তারা যেভাবে মানছেন আমার্লাহান না খান নাই বর্তমান বিশ্বের কোন আলেমুল্লাহান নাই বর্তমান বাংলাদেশের কোনো আলেমুল্লাহান নাই এটা দেখবা যে অনেক মানুষ কোরআন সুন্নাতে দাওয়াত দেয় দিয়া আপনি যদি দেখুন জাবরিয়া এবং কাদ্রিয়ার ফলে আমি লেখাপড়া করলাম বিভ্রান্ত কিন্তু উভয় ফক্কর দলিল কোরআন থাকি কোরআন থাকি কোরআন আয়াত কি কোরআন আয়াত কি তাঁরা তারা নিজল্লাহান হরিবুজ এর দায় আমরা দেশে যারা যারা অবশ্য আমরা মিডিয়াত তারা নাম দিয়েছে জঙ্গি আমরা তারা ওই জিহাদিস্ট বা তাকফিরি যারা অন্যরে কাফির কাঁফির মহিয়া ফতোয়া দেন বা এক্সট্রিমিস্ট বা খারিজি আকিদার যে তারা অন্যরে কাফির হইতে বলা পায় বা কবিরা গুনা খুললে তারা খুন কাফির হয়ে গেছেন তারা আপনার ডিটেলস পড়তে হইব খারিজি হলোর কিতা। খারিজি তাকফিরি এবং এই জিহাদিস্ট একই মানে গ্রুপর বিভিন্ন নাম কোরনের মানা আপনারা লি এমন ভাবে উপস্থাপন করব। আপনার বুকে মারাই লিব সে আল্লাহ কইসেনি জিহাদ করবার কথা আল্লাহ কইসেন নি যে ফাইয় আউই তলুন মার মরার কথা আল্লাহ কইছেন নানি যে মানরা আমিন রসুলসাল্লাই নানি মানরা আমিন আল্লাহ আল্লাহ রসুলের খাস দেখলে ইসলাম বিরোধী খাস দেখলে আমরা শক্তি দিয়ে পরিবর্তন করে দিতাম আমরা মুখ দিয়া হইতামতাম আমি কিতাব সবসময় খালি থার্ড ক্লাস ইমান্দার থাকতামনি আমি কিতা ফার্স্ট ক্লাস ইমানদার হইতাম নানি আমি দেশ হইতা অতাচলের অরকতা চলের আল্লাহ বিরোধী আইন আল্লাহর বিরুদ্ধে অতাচলের দেশ অশ্লীল ম্যাগাজিন বিক্রি হ সিনেমা হল চলের আর আমি কিতাব বই থাকতামনি আমি যে দল খালি থাক্টারিয়া রসুদ সালিম যখন রেসালত ফাইলা তাই যখন নবী হইলা তখন তিনশো সাতটা মূর্তি আসিল কাবাগরের ভিতরে তাই তো কইসেন না যে খান্দা সালাত উঠোর নাড়ি বুড়ি সাফাইয়া দেওয়া তো কাবাগরের ভিতরে তিনশো চারটা মূর্তি রসল যখন মিলাইবা দেখা যাইব যে এ তার বক্তব্য সে কিতাখরের যে বক্তব্যটা ঠিক আছে রং জায়গা উপস্থাপনা করি আপনার দিত সার হালকা একটা ছেলে প্রশ্ন করছে যে জিহাদা সম্পর্কে আমি বললাম যারা মাথায় তারার খা ভাই তুমি আগে গিয়ে সহ দই যাও বাদে আমরা সহিহাদ যখন ফর্জে আইন গেছে কিতাল যখন ফর্জে আইন গেছে তাহলে তোমি কিছু না কিছু ইয়াং ছেলেরা আছে ইয়াংস্টার আছে তারা তর্ক করতে বলা হয় মানে দলিলা আদিল্লা দিয়ে আপনার আঠাইল আপনি তারা কই না যে তুমি আগে আমল করো বাদে আমি আমল করবো দেখো আপনার খান বৃত্ত না আমার এই ধরনের একজনে বক্তব্য দিস না আমি কইলাম যে রসদ সাল্লাই তো ফার্স্ট ক্লাস ইমানদার না আপনার বক্তব্য অনুযায়ী তখন সব বড় বড় করি আমার মুখে যে সমাজ আস এই তো এইগুলো আসিল কিন্তু তাই তো এগুলোর বিরুদ্ধে ফয়লা ফলে তাই আকিদা বিশ্বাস মানুষের মানুষের চিন্তা চেতনার পরিবর্তন করতে চাইলা এই চিন্তা চেতনার দাওয়াত তারাই না করিয়াও না খালিও দাওয়াত না শিব আবু তালিবন্দী জীবনযাপন করতে হইল দারুলার কামো বন্দী জীবনযাপন করতে হইল শেষে এই সারিয়া বাকিয়া দিতে হইল তাই তো তখন তারার লগের নেতৃত্ব লাইয়া মায়ের কর্তা চাইছেন না তখন বরং তারারে যে তুমি তাই যদি আরব এবং আজমের নেতৃত্ব চাও তাহলে তুমি গ্রহণ করো করো তারা তো তখন নেতৃত্ব দিতে চাইছিল তখন তারা যেটা পরিবেশ লাভ নাই আর এই মোহাম্মদ রসুল মোদিনাথ গেলামদিনাথ আগে সাহাবাহের দাওয়াত দিয়ে একটা পরিবেশ তৈরি করছিল তখন রসুল্লাহাম সেই পরিবেশে গিয়া তখন তারা যখন তাদের নেতৃত্ব দিল তাই নেতৃত্ব নিলা কারণ তখন নেতৃত্ব নিয়া এটা পরিচালনা করার মতো এবিটি এই ধরনের পরিবেশ পরিস্থিতি আছে আপনি তো কইতে পারেন আব্বাই মাছ খাওয়াই না দেশি মাংস খাওয়াই না ঈদের সময় কাপড় দিন না কিন্তু আব্বাই কিলা আনবাই কিলা জান আজকে সরকার আপনি কইতে পারেন যে ইউনিয়নের চেয়ারম্যান ইদা করেন না আমার বাড়ির সামনে রাস্তায় ফাঁকা দিন না ইউনিয়নের ফান্ড কিলা আছে কি আর কিলা কি ইউনিয়নের সেদিন আমি কইলাম যে যদি দলিল গীতা নম্বর আয়াত আল্লাহর বিধান দিয়া যারা বিচার ফয়সাল করেন না তারা কাফের سابست کرانٹل محمد صلاح بوجا گل এই আয়াতের বাদে যে আরো দুই আয়াত আছে এই আয়াতেরও কিছু যে আল্লাহর বিধান দিয়ে যারা বিচার না কাফের আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফাইসলা করে না তারা জালেম বিধান দিয়ে যারা বিচার যখন তিনটা একই অপরাধ আর শাস্তির লোক তিনটা তাহলে বোঝা গেল যে এন কিছু ফাঁক আছে অপরাধ একটা আল্লাহর বিধান দিয়ে বিচার করে কিন্তু শাস্তি লোকি তিনটা যে কাফে রইব জালেম হইব সে আপনি যদি দেখেন এই শাসক এই অবস্থা তুললাই কেরাম কুফুর দোনা কুফুর এটাই লোক বড়ো কুফরি না এটা ছোট কুফুরি কুফরির মাঝে পার্থক্য আছে বড় কুফরি করলে কাফে রইব তারপরে নিচল লেভেল রইলে জালে মহব তার নিচল লেভেল রইলে এবং আল্লাহ বিধান দিয়া শিক্ষা কোরআনার নিজে আমল করতে হইব তারপরে আপনার পরিবার আপনার অবস্থানও তাকে এই অবস্থান এটা করতে সম্মানিত উপস্থিতি আমরা যত আসলাম যে শিরো আতল মুস্তাকিম লইয়া হেদায়ত লইয়া মানুষ বিভিন্নভাবে বিভক্ত হয়েছে এবং মহাম্মদুর রসুল্লাহ আজকেও যারা খবর গিয়া খবর গিয়া পূজা করেন যারা ফিরর গিয়া ফিরর গিয়া আঙ্গুল শুইয়া শুইয়া আঙ্গুল বাটি করিলার তারা যারা এই মাজার পূজা করেন যারা এই গাছ পূজা করের মাস পূজা করে কচ্ছপ পূজা করেন প্রত্যেকের নিজের দাবি করে যে তারা হেদায়তের আছে এবং বাংলাদেশের যত ফির আছে আমার তরিকা তাই বাংলাদেশের যত দল আছে আমরা তুমি কি তাই আর আমি চোদ্দশো বছর আগে হয়ে গেছেন যে আমার কাছাত যে বুঝ আছে আমি আমার তরিকা এবং আমার সাহাবারা যে তরিকার উপরে আছেন সেই তরি যারা চলবো তারা জান্নাত এখন আপনি যে চিন্তা আপনারা আমার হেদায়ত ফাইতে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে দিনের ব্যাপারে দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে হারাম যদি হারামের কারণ যদি না থাকে তাহলে সব জিনিস হালাল দিনের দুনিয়ার ব্যাপারে হারামের কারণ না থাকলে সব জিনিস হালাল আর দিনের ব্যাপার যখন আইব এটা দেখতে এটা কিলা করছেন সাহাবাই কেরাম কিলা করছেন রসদ সাহাবাইকেরাম তারপরে দেখতে আহলে জিকির আহলো লিলিমখলে যার কাছে কোরআন শুনার জ্ঞান আছে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত তারার সিদ্ধান্ত তারার সিদ্ধান্ত আপনি নিজে নিজে হালে জিকির নাজ নিজে নিজে হালে লীল জাই নাজ আলে মোলামা যারা আছেন যারা কোরআন সুন্নার জ্ঞান রাখেন আলে মোলামার মাঝে দুইটা গ্রুপ হইবা এক গ্রুপে হইরা যে আমরা ইসলাম আমরা কুরআ সুন্না বুঝতে হইব আমরার কোরআন বুঝতে আমরার আমরার ইমামর বোঝ অনুযায়ী আর গ্রুপে হইরা যে কোরআন সুন্না বুঝতে হইব সাহাবাই কাম তাবে তাবিন তারার করিয়া করিয়া আমরা অনেক কইবা তাকলিদ করা হারাম কিন্তু আমরা এই মসজিদ আছেন বা অনেকে আমরা আমরা তাকলিত করি কিন্তু তাকলিদ করি খাদের তাকলিদ অর্থই লোকিয়া যে বিনাদলিল আমরা আর আমরা আরেকগুলো তারা ওলা তার আলেমে জিকার করে তারা খুব তবে তারা খাত থেকে খুব আর আমরা খান থেকে খুব আমরা আলেমহলার যে আমরা কোরআন সুনি বুঝমুস আলেন্লাহ বুঝমু আর তারা আলেমহ্লা কইরা আমরা বুঝবো এই লেগিয়া আমরার মাঝাবি আলমহল্ল্লাহান করিয়া এখন আপনারই সিদ্ধান্ত নিতে হইব যে আপনি কোন ফ্ক আসতেন যে আমরা আলেমুখলে জেলা বুঝছেন তারা লাগান করে না রসুল সাহাবাই কেনা জেলা বুঝছেন তারা লাগান বুঝতে হইব আপনি সিদ্ধান্ত নিবেন সেদিন আমার একজনে প্রশ্ন করে যে না এখন তো দেখি একগরে বুকুদান এলাকায় গেছিলাম তা আমি বললাম ভাই আপনি কিলা সালাত আদায় করেন কইলাত আমরা তো হানাফি আদায় করি মসজিদের ইমাম আমার খান বনো আস আমি বলিলাম অবশ্যই অবশ্যই না আপনি মাছা অনুযায়ী সালাত আদায় করিয়া আপনি সালাতের আল্লাহ কারণ আল্লা সুহানা তালা কৈছেন সালাদ আদায় করবার লাগিয়া আর এই সালাত কিলা আদায় করতে রসুল সাল্লু আলহিমে কুছেন সল্লু কামার ইতুমুনি সল্লি আমারে যারা সালাদ আদা করতে আদায় এখন আপনি যে সালাদ আদায় করেন এই সালাদ রসুলের সালাদে মিলাইতে এখন আপনি নাবির নিচে আহ বান দই না বুকুর মাঝে হাতবান দইন আর ফেটোর মাঝে আহবান দইন যেন আতবান দিন না এটা যদি রসুলের হাদিস দ্বারা সাব্যস্ত হয় তাহলে আপনার আরিদায় এখনো ঠিক হয়েছে না কারণ নিহত আপনার নিহত হইল কে বাফর লাখা তর আপনি যদি আহলে আদিসের তরীকা সালাত আদায় করা তাহলে আপনার সালাদ এখনো ঠিক হয়েছে না বর্তমান বিশ্বের একজন বড় দায়ী আপনার সবাই ছিলেন ডাক্তার জাকির নায়ক তাই এবার অস্ট্রেলিয়ান দেশা তোকে কিছু ভাই এক ইউনিটি অব দ্যাকচার মাঝে কইন যে কিছু ভাইকলাইয়া কেন এ ভাই জাকির আপনি তো আমাদের মতো সালাদ আদায় করেন জাকির জি না জি না আমি তো আপনাদের লেখান সালাদ আদায় করি না আমি ভরি রসুল সাল্লাহিসাল্লামর লাখান করিয়া আপনি যে যেভাবেই সালাদ আদায় করিনাখানে আপনার সালাদটা রসুলের সালাদান হইতে হইব আদায় করবো তার দশবাগর 9 গই নয় বাঘর একবার গই আট বাঘর একবার গই খেউ ফুঁরা ফুইবুরা একটু কম হই কিন্তু মিল টাকিবগে রসদি সাল্লামর রসুল সাল্লু আলাই খেউ সালাদ আদা করব সালাদ আদা করে সুর সুর আমরা দেখো অনেক অনেক দেখা যায় সালাদ সুর মানে কিন্তু রকুসের দাঁত চুরি করা রসুল সাহাই না ক্যাঁ রসুল্লাহ সালাত একবার করার চুরি করে আমরা কিছু মানুষের দেখা যায় যে সুন্নত রসুলি ফাইন কালাম তুসলি ফিরিয়া যাও তুমি সালাদ আদা করো তুমি তো সালাদ আদা করো নাই যে তার সালাদ সুন মিলছে না তার যে রুকন আর আছে আর কান আদায় হিসে না এতে আপনি যেভাবেই সালাত আদায় করে না কোনো আপনার সালাত রসুলের তরিকা হইতেই রসুল সাল্লু হইলি হইলি হয়তো এন খৈরা ওহাদিসহী এন খৈরা ওহাদিসহী এন খৈরাজ বকুরুফা আতমান্দার সহি নাবিন এন খৈরা ফেটো আতমান্দার সহি এগুলি আছে এটা রসুলের তীকা যদি আল্লাহ সুহান আদা করতে রসুলামাল্লাহ খান আপনি যে পাবি ফর এটা হইবো আল্লাহ সুবহান সুরা মোহাম্মদর তেত্রিশ নম্বর আয় আল্লাহ সুবাহ আতি উল্লাহ আতিমানদার গণ তুমি আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো আর তোমার সম্মানিত উপস্থিতি আপনি যে আমলটাই করেন না হেন এই আমলটা যেন রসুল সোল্লাহ আলাইস্লামর তরিকায় রসুল সোহ আলাই সব থেকে বালা করি যারা মানছেন তারার তারার তরিকায় সব থেকে বালা করি খারা মানছেন সাহাবাই করামাজমাই আপনার কোনো আমল যেন যেকোনো ইবাদত যেন সালফেস্তাহিদিন ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম তারা যেভাবে কুয়েছেন তারা সবাই এক কথা কুয়েছেন সবর বক্তব্য একই বক্তব্য যে রসুলসুল্লাহ ইসলামের তরিকা ইলেক আপনার তরিকা আমরা তারা বাক করছি হানাফি শাফি মালিকি হাম্বলি আমরা আমরা দেশে হানাফি মাজাবর অনুসারী এখন বেশি কিন্তু আমরা দেখো আপনি দেখবা বড় বড় আলেমা বইসন সে আমরা আকিদার ক্ষেত্রে আশারি এবং মাতুরি আর মাঝহাবির ক্ষেত্রে আমরা হানাফি হাউজ ইমাম আবুহানি ফা রাহমা সালফে সালফে সালেহিন ধরা হয় তা আপনি ফিকি মাসালার ক্ষেত্রে অনুসরণ করল আর আকিদার ক্ষেত্রে অনুসরণ করলিয়ান আশারি এবং মাতুরি দি অনেক ফরক এবং তারা আল্লাহর সিফত সম্পর্কে অনেক কারণ আকিদার ক্ষেত্রে এই মামা আবু হানিফা রহম আল্লাহ যে আকিদা আছে এই আকিদা সাইর বাকি তিন ইমাম সেই আকিদা আছেন রসদালাম তাবিন তাবে তাবিন তার এই আকিদা আর আমরা দেশ এখন কিতা হয়েছে আমরা ফিকি ক্ষেত্রে হানাফি আর আকিদার ক্ষেত্রে আশারি মাথুরি দিই আর মশলগর ক্ষেত্রে আমরা কেউ সুফি কেউ দেওবন্দি কেউ বেরলভি কেউ মিলা কিয়াম পাঠি কেউ মিলাত পাঠিয়ে বুখারী কতম জাহেজ নাই ও তার লি মানে আমরা অসংখ্য গ্রুপ এবং অসংখ্য দলে আমরা মূল যে মূল যে আমরা পদ্ধতি আছিল আমরা যে উসুল আছিল আমরা উসুল থেকে বাড়াইয়া গে শিখিয়া উসুল থেকে আগে লেগিয়া তখন আর কিতা দেখেনা আর নির্দিষ্ট নাই এটা দায় আপনি যখন সমাজও মাতবা দেখা যাইব যে একজন একই একই মাদ্রাসা দুই হুজুরে ফোড়াই একজনের আরেকজন একই তরিকার দুই ব্যক্তি আছেন এবং আমরা দেশ আকিদা আমলের এই বিষয়গুলো ফোড়ানি এখন শুরু হইছে না আলহামদুল্লা এখন শুরু হয় আস্তে আস্তে ঠিক আকবর বাংলা বা তাহাবি অনেক মাদ্রাসাদ ফোড়ানি হওয়ার আস্তে আস্তে আকিদার খাতের আবহাওয়ার আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেত্রে তারা বুঝে অনুযায়ী সামনে হইলে ঈদ এ মিলাদুল নবী ঈদ ওর তৈলিক খুশি মিলাদ ওর তৈলী জন্মদিন আর নবী তো রসুলন রসদাল্লামর জন্মদিনের খুশি রসুল সোল্ল আলাই্লাম যখন জন্মগ্রহণ হসলা ঐতিহাসিকভাবে তার জন্ম তারিখ কোনো জায়গায় লিখিয়া রাখা হয়েছে না কোন ব্যক্তি যখন জন্মগ্রহণ করেন তার জন্ম ডেটটা অত বেশি ইম্পর্টেন্ট থাকে না অবশ্যই এখন আলহামদুলিল্লাহ আমরা যেন আসি করা লাগে করা লাগে করা লাগে না তখন যদি আপনি ইন্তেকাল আপনি যদি দেন জন্ম তারিখ পর্যন্ত তাহলে তাই তান জন্ম যেটা বর্তমান বিশ্বের একটা বহুল আলোচিত একটা জীবনী গ্রন্থে আর রাহিকুল মাবা যে রসুল সাল্লাহ আর নইর আসমবার একটা সহিসুলের সোমবারে শিয়াম পালন কর্তা কি সোমবারে তাহার জন্ম হয়েছিল এতে রসুলের জন্মদিন খুশি যদি আপনার কর্তা চাই তাহলে সোমবারে প্রত্যেক সপ্তাহ সোমবারে আপনি শিয়াম পালন করেন যদি তাহলে আশিকিয়া রসুল আপনি হইবা আর যে দুই বছর চার বছর আগে শুরু হয়েছে বিশাল রেলি ঈদ এমাদবীরলি এই বছর একটা টেকনিক নাম বদলি গেছে এখন দেখবা মুবারক রেলি হয়তো এর ফাদর বছর যে মুবারক রেলীত অংশগ্রহণ করলে অতলা গেছে বিশাল র্যালিতে এখন মুবারক র্যালি আইস আমার আমিও দেখছি আমিও ছোটবেলা এই মুবারক আর বিশাল রেলি দেখছি না মুবারক রেলিতে আমার খুঁয়াইও দেখা গতবার এবার আমার ফুয়া দেখবো আমার ফুড়িয়ে দেখবো এইভাবে বেদাত সমাজে চালু আমরা সমাজও আমরা ছোটবেলা যখন আসতাম ঈদে মিলাদমি বিশাল জাকজমক পূর্ণভাবে পারিবারিক সত্যি এমন কোনো গরু থাকত না গরিব কারজন মিলাদ খাইতে খাইতে অবস্থা অনেকটা চেঞ্জ তো এই যে খালি দিতে আপনার রসদালামের যেদিন আপনার বাপ যদি যেদিন জন্মগ্রহণ করছেন এদিন মরণ তাহলে আপনি বাপর জন্মদিন পালন করবা না মৃত্যু বার্ষিক পালন করবো জন্মবার্ষিক মৃত্যু বার্ষিক দুটাই করা যাইজ না কিন্তু আমরা অনেকেই তো করছি না হয়তো অনেকে এখনো খরি আর অনেকে এখন মনে আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনি এটা শিখ বেদাত এটা সুন্নত এটা বুঝেন না আপনার বাপ জন্ম যেদিন করছেন এদিন মৃত্যু করছেন আপনি জন্মদিন পালন না মৃত্যুদিন পালন আপনি এদিন খুশি করবানা এদিন এদিন আপনি জন্মদিন পালন করা খুশি কররা আমার সব ঈদর বড়ো ঈদ রসদালাম যে সব জাতির খুশির দিন আছে আমরা খুশির দিন এলো দুইটা এখন তৃতীয়টা কোন রসলে বানাইলা তৃতীয়টা কোন রসলে বানাইলা সুফিয়াকলে বানাইছেন বের্লবিয়া বানাইছেন যে বানাইছে সে সে দাবি করছে দাবি করছে কারণ আল্লাহ সুবাহ আজহার এবং সালফে সালিনা ঈদের কথা ইমাম আবু হানিফা ইমাম শাহি ইমাম মালেক রাহত এখন সব থেকে বড় ঈদ অথচ তারা ওই আগে খুঁজতাম অথচ তারা নিজেদেরকে দাবি করে তারা হানাফি তারা দাবি করে যে তারা আশার ইমাত দেখোকা ইমাম সম্মানিত উপস্থিতি আমরা এই বিষয়গুলা সতর্ক হইতে হইব এবং আমরা নিজেরা এই বিষয় আরাডি করতে হইব জানতে হইব এবং মানুষের জানাইতে হইব এই মসজিদে যারা আইছেন প্রত্যেকের লাগিয়ে দায়ী আপনি যেটা জানরা এটা চেক করবা এবং এটা যদি কোনো কনফিউশন থাকে এটা আপনি আলেমে জিকার করিয়া কনফিউশন দূর করিয়া তারপরে এই মেসেজটা সমাজের ফুসিয়ে দিবা কারণ আপনি আমি একলা খালি আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ وعلى মহমদ محمد كما কমামিদ على মহমদাল وعلى কমা বারক انك হম মজীদ الله ماحدسررات المستكييم الله جعلم من التوابيين جعل من المتحين ربنا لا تجبلوبنا بعد إ حدييتنا وحبلنا من الذي كما ربيع صيرة الله مجعلم من التوابين جعل من المتحرين اللهما إنك عفوبون تحب الأففاف عن اللهما إنك عفوبون تحب الأحفاف عن اللهما إنك عفوبون تحب الأففااف عني. <تصفيق> <تصفيق> ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اشكروا لي ولا تكفرون واقم الصلاه ان الصلاه تنها <تصفيق> <تصفيق> <تصفيق> <تصفيق> <تصفيق> <تصفيق> <تصفيق> <الله أكبر> আলহামদুলিল্লাহ মিখিউমদ্দিন ইস্তিন صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هل أتاك حديث الغاشية وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ عَامِلَةٌ نَّاصِبَةٌ تَصْلَىٰ نَارًا حَامِيَةً تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ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 وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُتِحَتْ فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرْ لَسْتَ عَلَيْهِمْ بِمُسْيْطِرٍ إِلَّا مَنْ تَوَلَّى وَكَفَرْ فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرْ إِنَّ إِلَيْنَا إِآبَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ Allahu Ekber سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ <unacceptable> <talk ao speakers disruptive> অন্য একবার অন্য একবার অন্য একবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم الذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين تغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا مبتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرما وَأَمَّا إِذَا مَبْتَلَاهُ فَقَدَرْ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُونُ رَبِّي أَهَانًا كَلَّا بَلَّا بل تُكْرِمُونَ الْيَتِيمِ وَلَا تَحَاضُّونَ عَلَا تُعَامِ الْمِسْكِينَ وَتَأْكُلُونَ التُرَاثَ أَكْلًا لَمَّا وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمَّا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 يَقولُ يَا لَتَن قَدَمتُ لِحاتِ فَيَوْمَ إِذِ الَّ يُعَذِب عَذاَبَهُأَحَد وَلَا يُوسِقَ وَسَاقَهُأَ أحد يا أحدَد ياأََتُهَا نَفْسُ الْ المُطْقْمَ إَِّ إجِعِي إ رَبّكِ راضِيةَ مرضية فادخلني في عبادي وادخلني جنتي الله أكبر سمع الله لمن حمده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 السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله الله